মায়মুনা হতে সাল্লাম অপবিত্রতার গোসল করলেন তিনি নিজের লজ্জাস্থান ধুয়ে ফেললেন তারপর হাত দেয়ালে ঘষলেন এবং তা ধুলেন তারপর সালাতে উজু নেয় উজু করলেন গোসল শেষ করে তিনি তার দুপা ধুয়ে নিলেন